আমরা যদি আমাদের শাইকদের আলোচনা শুনতে থাকি তো প্রশ্নের উত্তর সব আলোচনার মধ্যেই আছে আমাদের যে কোনো শাইকের আপনি আলোচনা শুনেন দেখবেন যে আপনি শুনতে শুনতে আপনার পর্যত প্রশ্ন আছে সব পেয়ে যাবেন কিন্তু আমাদের বাড়িরা ওইরকম আলোচনা না শুনে ওই নির্দিষ্ট করে একটা প্রশ্ন নিয়ে আসেন ওইটা জানতে চান সবাই যদি নিয়ে আসে দেখা যায় এত প্রশ্নের কিন্তু দরকার নাই যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে দেখবেন যে এইগুলোর উত্তর আমরা আমাদের ওয়েবসাইটে তাপসিরুল কোরআন ডট কমে যান কত বার আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি বারবার আপনি এগুলো সেখানে পাই যাবেন তো এই জন্য প্রশ্ন বেশি করবেন না আরেকটাই ড্যানিং দেখা যায় আমাদের বাড়িরা শুধু শায়েকদের কাছে মোবাইল করে করে প্রশ্ন জানতে চায় সকালেতে শুরু করে ফজরের পরে রাত একটা পর্যন্ত আর শেয়েকদের কোনো খাওয়ারও দরকার নাই ঘুমানোর দরকার নাই বিশ্রামেরও দরকার নাই লেখাপড়ারও দরকার নাই বা শেখেরা খালি মোবাইলদেরও বসে থাকবো আমাদের বাড়িদের প্রশ্নের উত্তর দিতে থাকবে অনেক শায়েক অসুস্থ হয়ে গেছেন। আমার জানা মতে অনেক শায়েক এরকম উত্তর দিতে দিতে এখন মাথা ব্যথা করে এখন কথা বলতে পারে না এখন মোবাইল দরলে মাথায় ব্যথা করে কয়েকজন সাইকের ব্যাপার আমি জানি নাম বলবো না এটা আমাদের বাড়িরাই অসুস্থ করছে আমাদের বাড়িরা চায় যে সাইকো অল্প দিনে অসুস্থ হয়ে মারা যায় যাতে আর দিন না করতে পারে মোবাইল যে কত ক্ষতিকর মোবাইলের বিষক্রিয়া এটা অনেকেই এখনো আমরা জানি না মোবাইল কামের সাথে ধরে রাখা মোবাইলের বেশিক্ষণ কথা বলা এটা শরীরের জন্য তারপরে ব্রেনের জন্য মাথার জন্য মারাত্মক করে এটা অথচ আমাদের ফোন করতে আছে আর ফোন না করছে সকাল থেকে যে শত শত এই জন্য অনুরোধ করবো যে মোবাইলেও কোনো প্রশ্ন করবেন না আচ্ছা আমাদের ধর্মের নাম ইসলাম বলা যাবে কি তো আমাদের ধর্মের নাম ইসলাম বলবো না কি এটা তো ইসলামী বলতে হবে তবে এখানে যেটা জানতে চাইছে সেটা আমি বুঝতে পারছি সেটা হলো মানে ধর্ম বলা যাবে কি হ্যাঁ এটাই মূল কথা মানে অনেকে বলেন যে দিন মানি হলো জীবন ব্যবস্থা দিন মানি ধর্ম না হ্যাঁ আসলে কোরআন এবং সন্ন্যায় আল্লাহ দিন শব্দটাই ব্যবহার করছেন এই আমরা ধর্ম বলার দরকার নাই জীবন ব্যবস্থা বলা দরকার নাই আমরা কোরআন একটাই বলি দিন ইন্না দিন ইন্দা আল্লাহল ইসলাম অমাই ইয়াকে গাহির আল ইসলামে দিন আন পালাই পালামিনুক পুরাণ ক্যারেমে অসংখ্য থাকে আল্লাহাকে থেকে দিন ব্যবহার করছে এজন্য ধর্ম বললেও অসুবিধা নেই আবার জীবন ব্যবস্থা বললেও অসুবিধা নেই তবে ইসলামটা অন্যান্য ধর্ম যেরকম সেরকম না ইসলামটা জীবনের সর্বক্ষেত্রব্যাপী বিস্তৃত এটা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সব মিলিয়ে ইসলাম এজন্য ইসলামটা পুরা একটা জীবন ব্যবস্থা তবে মানে এটাকে ধর্ম বললেও অসুবিধা নেই আচ্ছা আরেকটা হলো যদি বলা হয় ইসলাম ধর্ম তাহলে কুপুরি গুণা হবে নাকি কুপুরি হবে কেন এটা তো আর হওয়ার মতো কিছু না আমি ধর্ম বললেও আমি বুঝতে এই আঁকিদা আমার নাই যে এটা শুধু কিছু এবাদত বন্দিকের মধ্যে সীমাবদ্ধ এটা পারিবারিক জীবনে নাই সামাজিক জীবনে নাই রাষ্ট্রে নাই অর্থনীতিতে নাই এই আঁকিদা আমার নাই এ আঁকিটা যদি থাকে তখন পুপোরি যদি কেউ মনে করি ইসলামটা শুধু নামাজ কর্ম হজ কর্ম জাকাতকর্ম এগুলো ইসলাম পরিবারে সমাজে অর্থনীতিতে রাষ্ট্রে আর দরকার নেই এটা কুপার আচ্ছা মৃত্যুর পর যখন তোমার দিন কি তাহলে উত্তর হবে তাহলে কি উত্তর হবে উত্তর হবে অবির ইসলামে দিনা ইসলাম হইল আমার দিন আচ্ছা করার ক্ষেত্রে যদি মোনাজাত করা হয় তাহলে হাত কীভাবে মুখমণ্ডলে লাগাবে দেখালে ভালো হতো মোনাজাত করার পরে মানে এটা হলো মতলকভাবে আমভাবে যখন আমরা একাকে দোয়া করতেছি তো তখন দোয়ার পরে হাত মোছা এটা শূন্যতের খেলাপন্দ নবী শরাম হাতটা মুখের মধ্যে মুছছেন এরকম কোনো দলিল প্রমাণ সহি কোনো দলিল প্রমাণ নাই এজন্য হাত তুলবেন পরে হাত ছেড়ে দিবেন এটা মুখেও মোশা দরকার নাই বুকেও মোশা দরকার নেই কোনো জায়গায় মোশা দরকার নেই আচ্ছা সভা সম্মেলন খেলা আলোচনা সভা নাচ গান অনেক জায়গায় দেখা যায় হাততালি দেয় এই বিষয়টা কোরআন হদিসার আলোকে যদি বলতেন হাততালি দেওয়া যায় কোরআন একাডেমি আল্লাহাক মুর্শিকদের ব্যাপারে বলতেন যে মুর্শিকেরা যখন কোরআন একাডেমির আওয়াজ শুনত ইস দিয়া তারা শীষ বাঁধাইতো আর হাতের তালি দিত যাতে কোরআনার আওয়াজটা মানুষের কাছে সুন্দরভাবে না যায় কোরআনার আওয়াজকে বাঁধা দেওয়ার জন্য তো এখানে আল্লাহ পাক হাতের তালিটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছেন যে এটা ভালো দৃষ্টি না এটা খুব পাহদের কাজ তো সুতরাং এটা মুসলিমেরা করা উচিত নয় আর তবে এটাকে একেবারে হারাম বা কবিরা গুণা বলা যাবে না তবে এটা অপছন্দনীয় এটা করা ঠিক না আর তবে একটা ক্ষেত্রে মহিলাদের জন্য হাততালি মানে সেটা এইরকম হাততালি সেটা হলো সলাতের ক্ষেত্রে নব্বিশাল্লাম বলছেন আতালসবি মানে যখন সলাতে ইমাম কোনো ভুল করবে তখন পুরুষেরা সোহান বলবে আর মহিলারা তবে আওয়াজ করলে বুঝবে আরবের এক ভাই আমাকে বলতেছেন যে ভাই এই দেশে তাওহীদের দেশে এখনো এমন অনেক সুন্নত জীবন্ত আছে যেগুলো পৃথিবীর কোথাও নেই তো উনি কয়েকটা দৃষ্টান্ত আমাকে বলছেন যে সুন্নত পৃথিবীর কোথাও উনি বললেন যে একদিন এক বাসায় গেছেন গিয়েছেন ভিতরে কোন দরজার কাছে আওয়াজ দিচ্ছে আওয়াজ দিচ্ছে মানে বাসায় কেউ নাই এই শুননা বর্তমানে কোথাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ওই দেশে আছে এখনো সৌদি আরবে আছে অনেক দিনদার মুতাকিল এবং মুক্তাকিল কাকে বলে তাকুয়াবান কাকে বলে হ্যাঁ ওই ওই দেশে গেলেই আপনি ওই দেশের মানুষের মধ্যে বিশেষ করে আহলে মাদিনার মধ্যে আহলে মাক্কার মধ্যে অনেক মুখলেসি দিনদার তাকুয়াবান মানুষ এখনো জমিনে আস তারপরে লিফ্টে উঠছে কোনো মহিলা আরবের কোন মহিলা পুরুষ নাই দেখবেন যে লিফ্টে পুরুষদেরকে নিষেধ করে ওঠার জন্য কারণ এখানে একজন পুরুষ একজন নারী যদি উঠে তাহলে আমি যে কথাটা বলতে না আচ্ছা মহানবী সালাম কাদের কাদের সাফাহাত করতে পারবে আর যে ব্যক্তি পাবে তার কয়টি গুণ থাকতে হবে তা কোরআন আলোকে যদি বলতেন নবী সালাম সাফাহাতের মালিক না সাফায়াতের মালিক হলো একমাত্র আল্লাহ সুবাহ তো নবী সাল্লাহি সালাম সাফাহাত করবেন আল্লাহ তালার অনুমতি ক্রমে মানু ই আল্লাহ তালার অনুমতি ক্রমে সাফাহাত করবেন অর্থাৎ কাদেরকে কাদেরকে সাফাহাত করবেন এটা আল্লাহ ঠিক করে দিব তবে নবী সাল্লাহি সাল্লামের সাফায়াত হক সাফাহাতুল নবী সাল্লাহি সালাম হাতপুন লিল মুজিবিন আল্লাহ এই ক্ষমতা দিবেন না যে আপনি যাকে যাকে সান সব জান্নাতে নিয়ে আসেন আপনার আত্মীয় কোটা হলো চল্লিশ জন এদিকে একশো জন এদিকে দুশো জন কোটা ভাগ করে দিল যেখান থেকে আপনি যা সান নিয়ে আসেন এরকম না অর্থাৎ যাকেই তিনি সাফাহাত করবেন সেই কাকে কাকে করবেন এটা আব্দুল আলমিন নির্ধারিত করে দিলেন আর যে ব্যক্তি সাফাহাত পাবে তার গুণ থাকতে হবে তার মধ্যে তাওহিদ থাকতে হবে স্নবিধে সুন্নত থাকতে হবে সেরেক মুক্ত থাকতে হবে বেদাৎ মুক্ত থাকতে হবে কবিরা মুক্ত থাকতে হবে তাহলে সে সাফাহাত পাবে এরকম নির্দিষ্ট করে গুণ দেওয়া হয়নি যে এই গুণ থাকলে সাফাহাত পাবে কোরআন শুন্যের যে গুণাবলীর কথা আছে এগুলো থাকতে হবে আচ্ছা মুসলমান কারা যারা যারা অন্ধবিশ্বাসী এই বিষয়টা এটা তো বুঝি নেই মুসলমান কারা মুসলমান তো যারা ইসলাম গ্রহণ করবে তারাই মুসলমান ইসলামী তার বৈশিষ্ট্য কি ইসলামী নেতার বৈশিষ্ট্য হল নবীল সাল্লামের সুন্নার নবীাহি সালামের যত বৈশিষ্ট্য ছিল এগুলোই ইসলামী নেতার বৈশিষ্ট্য সুন্নত কি কারা মানে কি এই বিষয়টা কলানি সম্পর্কে তো আপনাদের প্রশ্নগুলোই হয়নি প্রশ্ন করতে হলো কিন্তু কিছু আধাব লাগে না জানলে এখানে আসছেন নাকি এখানে যারা আসছেন তারা এটা জেনেই আসতেন এবারত একমাত্র আল্লাহর করতে হবে লাইলাহার ব্যাখ্যা বললে ভালো লাইলাহ মানে আল্লাহ ছাড়া কোন মা বোধ নাই এটা তো আমরা এতক্ষণ আলোচনায় করলাম এটার নিয়ে আসতেন এখন বিষয় এত প্রশ্ন দিবেন না সর্বোচ্চ পাঁচটা আর সুন্দর করে লিখে যেটা দরকার যেগুলো আনকমন মানে সময় আলোচনা হয় না একান্ত জরুরি বর্তমান সময়ের আলোকে এরকম প্রশ্ন এইগুলো তো সব আমরা এই আজকে আমি তাপসের করি আসে পনেরো বছর এই পনেরো বছর আলোচনা করতে করতে করতে করতে আচ্ছা মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না মৃত্যুর কারণে মানে অসুস্থতার কারণে হয়তো কষ্ট পাইছেন আর কষ্ট পাইলে আল্লাহ গুনামাফ করে দেন মৃত্যুর আগে কেউ যদি কষ্ট পায় তো আল্লাহ পাকে তারা গুনামাফ করেন আরেকটা হলো সে সবার থেকে মাপ চায় নিতে পারে তার ঋণ থাকলে এগুলো পরিশোধ করতে পারে সে মরে যায় ওই জন্য তাড়াতাড়ি অনেক কাজ করতে পারে হঠাৎ মারা গেলে দেখা যায় যে অনেক কিছুই করতে পারেন না এজন্য এরকম কষ্ট পাওয়াটা ভালো কিন্তু আবার কষ্ট বেশি পাইতে গেলে আবার কষ্ট হয় বা যারা পরিবারের আছে যারা অন্যরা অন্যরাও কষ্ট পায় এবং অনেকে তো বদ্ধ হয় দেয় মারা যাওয়ার জন্য মরে না কেন হ্যাঁ তা আল্লাহর কাছে জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন আরজালুল উমর থেকে আল্লাহ পানা দেন আহজালুল উমরটা হলো মানে বৃদ্ধ বয়সে বয়সের একবারে এমন অবস্থা হয়ে যাওয়া যে নিজে অক্ষম হয়ে আরেকজনর উপরে নির্ভরশীল হয়ে যাওয়া তখন অন্যরাও কষ্ট পায় অন্যরাও বিরক্ত হয় এটা থেকে নবী সাল্লাহ সালাম নিজেও পানা চাইতেন আমাদেরকেও পানা ছাওয়া দরকার এক মাহাবিলে শুনলাম আল্লাহ পাক নাকি নিজ হাতে বেহেস্তে গাছ লাগাবে যাবে না। যদি আল্লাহ বলেন যে আল্লাহর হাত দিয়ে লাগাইবেন এটা যদি কোরআনে বলেন আমার আপনার কাজ হইলো আমার না আল্লাহ বলছেন আমি বিশ্বাস করলাম যদি নবী সাল্লাম বলেন বাস আমি নবী সাল সাল্লামের কথা সহি হাদিস আমি বিশ্বাস করলাম এটা আল ইমানুবিহি ওয়া জীবন মানে আল্লাহর এই জাতীয় যত সিফাত আছে আল্লাহর হাত তারপর আল্লাহর চেহারা আল্লাহর পা তারপরে আল্লাহর অবতরণ আল্লাহর হাসি এরকম অনেক সিফাত শত শত সিফাত আছে কোরআন এবং হাদিসে তো এই যেখানে যে সিফাত আসবে বাস ওই সিফাতের ব্যাপারে আমাদের আঁকেই হবে যে যেভাবে আসছে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোনো প্রকার ধরন ছাড়া যেভাবে আসছে হু ভূ সরলভাবে সেভাবে বিশ্বাস করা এটার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না যে আল্লাহ তো কোন পাই এখন বললে হয় আবার হাত কেন আবার ওইটা কেন অনেক প্রশ্ন তারপরে আপনার যে আল্লাহ পত মাকাশে অবতরণ করেন শেষ রাত্রে এখন যদি বলেন যে আল্লাহ কেমনে অবতরণ করেন কোন দিকে ফিরি বসেন নাওজবিল্লা তারপরে আল্লাহ তো একবার অবতরণ করলে আর তো চাইতেই পারেন না এটা বুঝছেন নেই কারণ শেষ রাত্রে আল্লাহ কারণ আল্লাহ তো এখান থেকে আর উঠতেই পারে না সারা রাত্রে চব্বিশ ঘন্টা তো এখানে এই জন্য এই জাতীয় কোনো প্রশ্ন করা যাবে না এগুলো প্রশ্নবিহীন যেভাবে নবী সাল সালাম বলছেন সেভাবে ইমান আনা ফরস কথাটা ক্লিয়ার হয় নাকি বাংলাদেশে কোথবা বলতে তো কিছু নাই হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ এবার বুঝছি জি জি ভাই জানতে চাইছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কোন ভাষায় বলে আরব দেশগুলোতে তাদের মাতৃভাষা আরবি সব আরব দেশে বলে। আমেরিকা তারপরে আপনার ইউরোপ যেসব দেশের ভাষা ইংরেজি এইসব দেশের অধিকাংশ মসজিদে ইংরেজিতে হয় তবে ওইসব দেশে আবার আমাদের বাংলাদেশি কিছু কিছু আলেম কোন কোনো মসজিদের ইমাম আছে আমেরিকাতে কানাডাতে তারপরে আপনার লন্ডনে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি ইমাম বাংলাদেশ থেকে নিয়ে গেছে তারা আবার ওখানে যাই সিস্টেম চালু করছে যে না এখানে ইংরেজিতে দেওয়া যাবে না ওখানে আরবিতে তারা ওখানে ওই বাংলা ইংলিশে ইংলিশে বয়ান করে বাংলা বয়ান করে পরে আরবিতে খুব বাড়ে এর বাহিরে ওই দেশি যারা অরিজিনালি যারা ওই দেশে মুসলিম বা যারা অন্য অন্য দেশ থেকে গেছেন বা যারা সৌদি আরব মদিনা থেকে পড়ে গেছেন সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে পড়ে ওই সব মসজিদে ইংলিশে হয় ইংলিশেও হয় আরবিতেও হয় বা অন্য অন্য দেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওইসব দেশে অধিকাংশ মসজিদে ওদের নিজস্ব ভাষায়ও হয় আবার কোনো কোন মসজিদে আরবিতেও হয় জি সুহান